الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شعور ينفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مظل له ومن يظلله فلا هادي له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 ونشهد أن سيدنا وصندنا وحبيبنا ومولانا محمداً عبده ورسوله <تصفيق> الذي علمه الله فأحسن تعليماً وأتبه الله فأحسن تأديباً اُمَّ بَعَثَ اللَّهُ إِلَٰكَ فَاطِنَ النَّاسِ مُعَلِّماً اللَّهُمَّ فَصَلِّ وَسَلِّم عَلَيْهِ وَعَلَى آلِهِ وَأَصْحَابِهِ الذين امتحن الله قلوبهم للتقوى حتى أصبح كل واحد منهم من الفائسين المقربين وعلى أزواجه وزرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يؤتي الحكمة من يشاء ومن الحكمة فقد أوتي خيرا كثيرا وقال تعالى في مقام آخر للزكر مثل حظ الأنس صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم رأس الحكمة مخافة الله وقال النبي صلى الله عليه وسلم من قطع ميرات وارث في الدنيا قطع الله ميراته يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ لَمِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ শৌকন ইলা দিয়ারিনুফি জমালা সলমা আহিন শোকন ইলা দিয়ারিন লি তুফিহা জমালা সলমা কে মির সানদ আজীনাহি নবী দেবে মা জমাল রোয় তুক দিল হরি কুয়ে তোকাবায় যা জমাল রোয় তুক বলা দিল হরি কুয়া তাবজা ইংসা যদ না ইনস যুদ ও ইন্স গো না ইনস বনাস গুফতি ফুল হালত দরি যুদাই বনাস গুফতি ফুল যাই জনা বে সাহেব সদর গ্রামী কদর হাজরা প্রাণাধিক প্রিয় আজিজ তোলা বা সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা মহান আল্লাহ রব আলিনের অপরিসীম দয়া আর মেহরবানি আল্লাহ রব্বুল আলমিন আমরা কিছু সংখ্যক মানুষকে আল্লাহ আল্লাহের সর্বপ্রকার নাফরমানি থেকে সমূহ গুনাহের কাছ থেকে হেফাজত করে আলামিন ফাউন্ডেশন কর্ত্রিকা আয়োজিত হাট কলেজ মাঠে অনুষ্ঠিতব্য অনুষ্ঠিত অধ্যকার এই আজিম সম্মেলনে উপস্থিত হওয়ার আমাদেরকে তৌফিক দিয়েছেন এজন্য সকলে আল্লাহের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কিরে ভাই এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ মনে হয় আমার কাছে হাটহাজারি এলাকায় মনে হয় আলহামদুলিল্লাহ বললে কবিরা গুনা হয় জি কি বলেন হাটা আলহামদুলিল্লাহ কবিরাগুন না জবাব তো কই বললেন আলহামদুলিল্লাহ কালিমাতুস শোকর আলহামদুলিল্লাহ এটা কালিমাতুস শোকর এখানে তো বেশিরভাগ বৃদ্ধি করে দেন কোরআন শরীফের মধ্যে আল্লাহাক ঘোষণা করেছেন এটা তো আপনারা সবাই জানেন তবে আমি নতুন একটা কথা আপনাদেরকে শুনাই এই প্রসঙ্গে তাফসির মধ্যে একটা ঘটনা লিখেছে নাকি মুরব্বিয়ানিক আওয়াজ একটু ছোট হইলে অসুবিধা নাই কিন্তু স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইদের তো উৎসাহ উদ্দীপনা হ্যাঁ আরো একটু বেশি হওয়া দরকার না সবাই হাঁস চিনেন তো দুনিয়ার হাঁস তো কথা কয় না জি কিন্তু মুসাইল ইসলামের সাথে যেই হাস সাক্ষাৎ করছে এই হাঁস কথা কয় আল্লাহ এগুলোকে বাক শক্তি দিয়ে দিছে হাঁস গুলো মুসাইল করে হুজুর কোথায় যেতেছেন মুসাইল ইসলাম বলেন আমি তো একটু তুর পাহাড়ে যেতেছি আল্লাহাকের সাথে কথা বলার জন্য হাঁসগুলো বলে হুজুর আপনি যখন আল্লাহ আল্লাহাকের সাথে কথা বলার জন্য যেতেছেন তো মেহরবানি করি আল্লাহফাক থেকে একটা কথা জানিয়ে আসলে ভালো হয় অনেক দিন পর্যন্ত জমিনে বৃষ্টি হইতেছে না অনাবৃষ্টির কারণে পাকের সৃষ্টি জীবগুলো কষ্ট পাইতেছে কবে নাগাদ জমিনে বৃষ্টি হইতে পারে কবে পর্যন্ত আল্লাহফাক জমিনে বৃষ্টি দেওয়ার ইচ্ছা রাখেন এই কথাটা একটু আল্লাহ থেকে জিজ্ঞেস করছেন আল্লাহাক রেবুল আলমিন বলেন মুসা আমার কালিম আপনি যাওয়ার সময় আমার সৃষ্টিজীব হাঁস গুলোকে সংবাদ দিয়ে যাবেন এখন থেকে চল্লিশ বছর পর বৃষ্টি হবে কত বছর পর चल्लिस बच्चर जिज्ञेस कर बिस्टी होते सबगुलसा बोली उठसे आल्मुल्ला ভালো করলো না খারাপ করলো সবাই বলেন ভালো করছে না খারাপ করছে ভালো করছে কিন্তু হজরত মুসাইল ইসলাম তো কয় খারাপ হয়েছে হজরত মুসাইল ইসলাম এমনি তোর আগে মানুষ গরম হইয়া গেছে তাই বেয়া দমের জাত আলহামদুলিল্লাহ বললি কেন হাঁসগুলো কয় তাহলে হুজুর কি বলতাম বলে চল্লিশ বছর পর বৃষ্টি হবে এটা তোদের খুশির সংবাদ তো না এটা তো তোদের মৃত্যুর সংবাদ চল্লিশ বছর পর যদি বৃষ্টি হয় তো ফানির পিপাসায় সব মরিয়া সাফইয়া যাবিনা বলার দরকার ছিল ইন্নাল ইন আলহামদুলিল্লা হাসে গুলা কি উত্তর দিয়ে শুনেন হাসে গুলাই কে হুজুর ইনলিদির আল্লাহ সর্বক্ষমতার অধিকারী আল্লাহ পাক যা ইচ্ছা তা করতে পারেন আল্লাপের ইচ্ছার উপর পাকের কাজের উপর বিধিনিষেধ আরোপ করার তো দুনিয়ার কারো ক্ষমতা নাই আছে নাকি আল্লাহ আল্লাহ ইচ্ছার উপর দুনিয়ার কারো কোন রকমের বাধা আরোপ করার ক্ষমতা আছে সারা বাংলাদেশের ছয় মাস এক বছর পর্যন্ত যদি বৃষ্টি না হয় সারা বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর কর্মীরা একসাথ হইয়া ঢাকায় যাইয়া যদি মিছিল শুরু করে বৃষ্টি কেন হচ্ছে না দিতে দিতে হবে হবে দিয়ে দিয়ে দাও হচ্ছে না দাও একটা ফোটা আর একটা না এক মাস পর্যন্ত মুসলধারে বৃষ্টি হইয়া যদি গোটা বাংলাদেশ পানির নিচের তলায় যেতে থাকে আর সব সুনামিয়ারা একসাথ হইয়া যদি মিছিল শুরু করে এত নাই বন্ধ বন্ধ করতে হবে হবে। মিছিল আর বৃষ্টির মাধ্যমে আন্দোলন করিয়া জমিনের সরকার থেকে দাবি আদায় করা যায় আসমানের সরকার থেকে নয় আন্দোলন করিয়া জমিনের সরকার থেকে দাবি আদায় করা যায় আসমানের সরকার থেকে আন্দোলন করে দাবি আদায় করা যায় না ভাই আসমানের সরকার আর জমিনের সরকারের মধ্যে পার্থক্য কি আসমানের সরকার যা ইচ্ছা তা করতে পারেন জমিনের সরকার যা ইচ্ছা তা করতে একবার এই জমিনের সরকার যা ইচ্ছা তা করার জন্য চেষ্টা করলো স্বাধীনতা যুদ্ধের আগে আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে যারা জন্মগ্রহণ করছেন উনারা বলতে পারবেন না মুরবাম বলতে পারবেন পারিবারিক ধারা কি আল্লাহ কোরআন শরীফের মধ্যে মিরাজ বন্টনের নীতিমালা বর্ণনা করছেন এর মধ্যে একটা বিধান হইল দাদার আগে যদি বাপ মারা যায় তো নাতিরা মাহরুম থাকে মাহরুম বঞ্চিত থাকে এরা দাদার মিরাস পায় না কি বলেন ঠিক না ভেটিক কোরআনের বিধান আল্লাহ আল্লাফাকের বন্টনের বিধান দাদার আগে যদি বাপ মারা যায় তো নাতিরা দাদার মিরাস পায় না এখন আইব খান বলে যে এই নাতিগুলার উপরে জুলুম হইতেছে এরা এমনি দাদার মিরাজ নাতিরা দাদার মিরাজ পাবেই এই হলো আয়ুব মুসলিম পারিবারিক আইনের বিধান আপনারা আমাকে একটু বলেন তো দাদার সৃষ্টিকারীকে আব্বার সৃষ্টিকারীকে নাতির কি দুনিয়াতে এমন হাজার হাজার আব্বার দাদা আছে যারা দুনিয়া থেকে যাওয়ার সময় তাদের উত্তর জন্য এক কড়া এক ক্রান্তি জমি রেখে যেতে পারে না ঠিক না ঠিক যে সমস্ত দাদার যে সমস্ত বাপরা দুনিয়া থেকে যাওয়ার সময় আল্লাহ খান আমার বান্ধা দুনিয়াতে যত মানুষ আমি সৃষ্টি করেছি এদের জন্য আমার একটা দয়া আছে একটা মায়া আছে শুধু দয়া নয় বরং কিরকম দয়া আল্লাহর আলম বলেন এক বন্ধু করে এক বন্ধু বন্ধুকে মহব্বত করে কিন্তু কেউ তার প্রেমাসপথ কে চোখে চোখে রাখতে পারে না চোখে চোখে রাখতে আমি আল্লাহ কোটি কোটি শত সহস্র কোটি মানুষ আমি আসি সব ও বান্দা একটা মানুষ যদি এক সেকেন্ডের জন্য আমার দৃষ্টির আলে যায় তো তার জীবনের গাড়ি আর সামনের দিকে চলবে না तुम तु बंदा किस आलमी दुनिया शत सहस्त्र कोटी मानुष की शुद्ध मानुष न সাগরের একটা মাছের এক লোকমা হয় এই মাছ গুলাকে এরকম লক্ষ লক্ষ মাছ সাগরের মধ্যে বসবাস করে এদেরকে রিজিক সরবরাহ কে করে আল্লাহ বলেন पहाड़ मध्य श्री मुर्ग नामी खाएन कहको हजार हजार लक्ष लक्ष श्री मुर्ग पाखी आदर के प्रति बेला सा कर हाथी के सरबराह कर মা থেকে মাসির দরত বেশি হয় আমাদের দেশে একটা কথা আল্লাহুল বল হ্যাঁ দুনিয়ার মানুষ মিরাশের সম্পদ টিউব পানির মত পানির মত টিউবওয়েল পানি টিউবওয়েলের নল থেকে যে বাইর হয় এটা একশো ফুট ফুট তিনশো ফুট পাঁচশো ফুট সাতশো ফুট নিচের থেকে পানি আর আল্লাহবুল আলমিন বলেন উপরওয়ালার দেখেন নিচেওয়ালারা যে মিরাজ পায় এর মাঝখানে যেই ব্যক্তি থাকে সেই ব্যক্তি হল পাইপ কানেকশন আব্বা যখন আগে মারা যায় দাদার তাহলে পাইপ কানেকশন ছুটিয়া গেলো অতএব কারণে উপরওয়ালা দাদা থেকে নিচেওয়ালা নাতিয়ার মিরাজ পাবে না থেকে चिंतार विषया खान चौधरी राशेदा खान चौधरी सरकार नारी और शिशु विषय उपदेष्टा महिला राशेदा खान चौधरी এই মহিলার কথা আল্লাপা কোরআন এর মধ্যে যে বন্টনীতি বর্ণনা করেছেন এই বন্টনীতি নয় এই বন্টান উপরে চলবে নাসলমানদের কাছে চালাইয়া দিতে চায় এরা চৌধুরী কিভাবে আল্লাপাক কোরআন শরীফের মধ্যে সাত করেছেন কিভাবে প্রত্যেকটা ভাই দুই ভাইয়ের সমতুল্য হবে অর্থাৎ প্রত্যেকটা ভাই প্রত্যেকটা পুরুষ দুই পুরুষের সমান অংশ পাবে আর প্রত্যেকটা বোন প্রত্যেকটা মহিলা সে পাবে এক মহিলার সমান অংশ ভাই পাবে ডবল আর বোন পাবে সিঙ্গেল কি মনে করেন একজন গেছে একটা ছেলে একটা মেয়ে রেখে গেছেন ব্যাংকে বারো টাকা রেখে গেছেন কত হাজার টাকা বারো টাকা এখন এই বারো টাকা এক বাই এক বোন কিভাবে ভাগ করে নেবে আল্লাহ কবুল আলমিন বলেন ওই একটা যে ভাই আছে ওই ভাইটাকে দুইজন ধরো তাহলে দুই আর বোন একজন বারো হাজার টাকা কে তিন ভাগ করো তিন ভাগ করলে প্রতি কর ডবল করলে আট হাজার টাকা হবে আট টাকা ভাইয়ে পাবে আর চার টাকা বনে পাবে আটে চারে বারো এই হলো আল্লাহ ফাঁকের বন্টন নীতি ঠিক না রাখি কিন্তু না ছয় বারো হতে হবে কে কয় রাশেদা চৌধুরী আমার ভাইয়েরা দোস্ত হবাব আমি তো বলি থাকি পাগলকে যদি ভূতে পায় তো পাগলে কম কে বুঝে কম বুঝে পাগলকে তো জানা থাকার কথা সাধারণ ভাইদের জন্য বলতেছি এবং ওই কিতাব যে সমস্ত ভাইরা এখনো পর্যন্ত পড়ে নাই তো আলম ভাইরা ওনাদের জন্য উপকার হবে তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতেছি বাস্তব ঘটনা কোন কাল্পনিক কাহিনী নয় দই লোক মুসাফির এরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যাইতেছে সাথে তোষা আছে দুপুর যখন হয়েছে তো রাস্তার পাশে দোকান এখনো শুরু করে নাই ঠিক এই মুহূর্তে মুসাফার একটা আইসা কয় ভাই আমার কিছু খাইতে দাও আমি তিন দিনের বুকা তো দোনোজনে ঠিক আছে রুটি যখন আমাদের মধ্যে আছে এক কাজ করো তুমি আমাদের সাথে তোমরা আমাকে ফকির মনে করছো নাকি আমি ফকির না আমি তোমাদেরকে পরীক্ষা করছি তোমরা যখন পরীক্ষায় পাশ করছো এই নাও আমি তোমাদের খানার মূল্য দিয়া দিলাম আটটা টাকা দস্তরখানের মধ্যে রাখলাম এই আট টাকা তোমরা দুজনে ভাগ করে নিয়ে যাও তিন অসম্ভব আমি এই ভাগ মানি না কিসের পাঁচ টাকা তিন টাকা একসাথে মেহমানি আমাদের সাথে খানা খাইছে এখানে কেউ মাপচুপ করে খাইছে নাকি একসাথে খানা খাইছি ফিফটি ফিফটি ভাগ হবে আমি চার টাকা নেবেনা জনজনের ঝগড়া খুঁজা শেষ পর্যন্ত বিচার নিয়ে গেছে মামলা নিয়ে গেছে কারকটে আল্লাহ গোটা বিশ্বের গোটা বিশ্বের সবচেয়ে বড় সবচেয়ে বড় বিচারক প্রত্যেকটা মহিলার জীবনের চারটা স্তর প্রথম স্তরে একটা মহিলা কারো কন্যা থাকে কন্যা কন্যা মেয়ে থাকে এর স্তরে এই মহিলা কারো বোন হয় এর পরের স্তরে জিম্মাদার তার লালন পালনের দায়িত্বশীল মানায়াতি তার আব্বাকে এই আব্বা এই কন্যার এই মেয়ের ভরণ পোষণ কোর ঔষধ পত্র ইত্যাদি সব কিছুর বহন করবে দ্বিতীয় স্তরে এই মহিলাটা হবে আরেকজনের বোন যখন বোন হবে তখন বাই তার ভরণ পোষণ বহন করবে এরপরে এই মহিলাটা হবে আরেকজনের স্ত্রী যখন স্ত্রী হবে তখন স্বামী তার ভরণ পোষণ যাবতীয় খরচা আদি বহন করবে এরপরে এই মহিলাটার যখন আব্বা মারা যাবে বাই মারা যাবে স্বামী মারা যাবে এই মহিলাটা বৃদ্ধা হইয়া যাবে অসহায় হইয়া যাবে আর ঠিক এই মুহুর্তে তার জিম্মাদার হবে তার গর্বে লালিত সন্তান তার পেটে ধরা সন্তান এই সন্তান তার মায়ের সম্পূর্ণকে আমি দায়িত্বশীল বানাইয়াছি এই চারজনের সাথে এই মহিলার সাথে এমন এক মহব্বতের সম্পর্ক জড়াইয়া দিছি এমন এক মহব্বতের বন্ধন লাগাইয়া দিছি এই মহব্বতের কারণে এই চারজন পুরুষ এই মহিলাগুলো সেটা খরচ করে আবার নিজে রোজগার করিয়া খরচ করে এরপরে আবার কর্ম করিয়া ঋণ করিয়া গলা পর্যন্ত করে পেলে তোদের লালন পালন করার জন্য সম্পূর্ণ খরচ করিয়া আর তুই যে চার হাজার টাকা পাইলি এই চার হাজার টাকা তো তোর খরচ করার জায়গা নাই এটা তো তুই গ্রামে শেষ পর্যন্ত তো কোনো ব্যয়ের খাত নাই কোথায় খরচ করবি এরপরেও বলিস ও তো রাশে চৌধুরী আমি রব্বুল আলমিন নাকি তোর উপরে জুলম করেছি আল্লাহ রবুল আলমিন বলেন হে রাশে চৌধুরী কত জায়গায় মিরাজ পায় আমার ভাই রাধবাব কোরআন শরীফের মধ্যে যে সমস্ত নারী পুরুষদের জন্য যে সমস্ত মানুষদের জন্য অংশ নির্ধারিত আছে আশা জবিল ফরুজ এই আশা বেফর মধ্যে চারজন শুধু পুরুষ আর আটজনেই হলো মহিলা আটজনেই হলো মহিলা আল্লাহ ফা কবুল আলমিন বলেন হে মহিলা তোর জন্য কয় জায়গায় আমি অংশ নির্ধারণ করেছি তুই দেখ এক নম্বরে তুই বাপের থেকে পাইতে আসত বাপের থেকে যদি তোর সাথে ভাই থাকে তাহলে ভাইয়ের অর্ধেক পাইতে আসত আসাবা হিসাবে আর যদি ভাই না থাকে শুধু তোরা বোন যদি থাকিস তাহলে এক বোন হইলে একাই তুই ফিফটি পাইয়া যাই আস ফিফটি একাই পাইয়া যাই আর যদি দুই বা দুইয়ের অধিক বোন থাকিস তাহলে তোদের জন্য আমি রমাল আলামি নির্ধারণ করেছি দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ তিন ভাগের দুই ভাগ তোরা বোন পাইয়া যাইতেস এখানে আব্বার থেকে পাইতেস আবার বাই মারা গেলে বাইয়ের থেকে পাইতেস এই যে আলুর আখাবাত ইয়াসাবাতান। ভাই মারা গেলে বাইয়ের থেকে পাইতেছ আবার স্বামী মারা গেলে স্বামীর থেকে পাইতেছ যদি তোর সন্তান থাকে তাহলে চার ভাগের একাংশ পাইতে আস যদি সন্তান থাকে সন্তান থাকে আট ভাগের একাংশ পাইতে আস দুই আনা আর যদি সন্তান না থাকে চার ভাগের একাংশ পাইতে আসব চার আনা স্বামীর থেকে কত জায়গায় তোর জন্য আমি আবার তুই যখন মা হবি আমার বন্টনীতিটা পুরো তালাশ করিয়া দেখ তার জন্য কোথাও আর একটা অংশ নির্ধারণ করা আছে কিনা এর পরেও জুলুপ তোর উপর জুলুপ করতেছি আমি আমার মহিলা মহিলাগুলাকে আমি মান্না সালোয়া খাওয়ার জন্য বানাইয়াছি মান্না সালোয়া খাওয়ার জন্য ঘরের মধ্যে বসে থাকবে আর পুরুষেরা কর্ম করবে কর্ম করে নিয়ে আসবে এই কর্ম করার ফল ভোগ করবে মহিলারা ঘরে বৈশা পৈসা তোরা যখন আমার বন্টন নীতি মানবি না তোর শেষ পর্যন্ত তোকে করতে হবে কি রাস্তার খালে মাটি কাটতে হবে রাস্তা ইট বাঁধতে হবে ও মহিলা আট ঘন্টা দশ ঘন্টা পর্যন্ত এমন কোমল শরীরটা নরম শরীরটা আট ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত অফিসের চেয়ারে বাঁকা করে বসে রয়েছ অফিসের চেয়ারে আট 10 ঘন্টা ডিউটি করে খাইতে তোর কাছে ভালো লাগছে সে ঘরে বৈশা বৈশা খাইতে তোর কাছে ভালো লাগে না এরপরেও তুই বল আমার বন্টনীতির ইসলাম বহির্ভূত পুরানের বরখেলাভ ইসলামের বহির্ভূত বরখেলাভ এই বন্টন নীতি মুসলমানদের গাড়ি চাপাইয়া দিতে চায় আমি বলবো এই দেশ গণতান্ত্রিক দেশ এই দেশ এখন সেই আমাদের কাজে লাগতেছে তুদের কাজে নয় এটাকে তোরাই বলস বল ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যার ধর্ম সে স্বাধীন ভাবে পালন করতে পারবে যদি এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ হইয়া থাকে যার ধর্ম সে স্বাধীন পালন করার অধিকার থাকি থাকে তাহলে সরল প্রাণ উন্মাদের শরীরে এক ফোটা রক্ত থাকছে ইসলামের অধিকার ইমানের অধিকার আমলের অধিকার হরন করতে দেওয়া যাবে না মুসলমান হম নহে ফাশর ফাজর ও বদকার সে জানো না মুসলমানকে তুমরা বার বার পরীক্ষা করতে যাও সজাগ না গুমন্ত জানে রাখো মুসলমান রেমনি থাকে কিন্তু প্রয়োজনের সময় ঠিকই সজাগ হইয়া যায় কোরআনের বিরুদ্ধে কিছু করার অবকাশ নাই হাঁস গুলো ইসলামকে বলে হে আল্লাহর আল্লাফাক সর্বক্ষমতার অধিকারী যা ইচ্ছা তা করতে পারেন আল্লাফাকের ইচ্ছার উপরে বিধিনিষেধ আরোপ করার দুনিয়ার কারো ক্ষমতা নাই চল্লিশ বছর পর যদি আল্লাহ না দেন তাও তো কারো কিছু করার নাই চল্লিশ বছর আল্লাহ আল্লাহ শুকর আদায় করিলাম আলহামদুলিল্লাহ মুসাইল ইসলামের সাথে হাসিগুলার এখনো কথা শেষ হইয়া নাই মুহূর্তের মধ্যে মুসল দারে ওই জায়গাতে বৃষ্টি আরম্ভ হইয়া গেছে হাজরতে মুসাইল ইসলাম সঙ্গে সঙ্গে মোরাক আবার মধ্যে আল্লাহ বৃষ্টি দিয়া দিলেন রহস্যটা তো বুঝে আসল না আল্লাহ ফাকরবুল আলমিন বলেন মূলতা আমার কালিম চল্লিশ বছর পর বৃষ্টি দেওয়ার সিদ্ধান্তই ছিল আমার কিন্তু এই সিদ্ধান্ত শোনার পরে আমার সৃষ্টি জীবনীর্বাক হাসগুলো যখন আমার শোকর আদায় করেছে আমিরবুল আলমিন খুশি হইয়া গেছি খুশি হইয়া চল্লিশ বছর পরের বৃষ্টিটাকে আগাইয়া চল্লিশ বছর আগে না করে দিলা সক্রে নেমত নেমত শুক্রেনের নামত হোক নিয়ামতের শুক্রদায় করলে আল্লাহ শুকর গুজার বন্ধা হলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দে আর এই নিয়ম বাড়াইয়া দেওয়ার একটা অর্থ হইল নিয়ামত স্থায়ী হইয়া যাওয়ার আল্লাহকে সপর আদায় করতে জানে না ইসলামি করতে জানে ইসলামি করতে জানে দুর্নীতি করতে জানে সাধারণ মানুষগুলোকে ছোট খাটো নজরে গদি আগামীকাল জলখানায় ঢুকাইয়া ওই চোর সাথে লাইনে করে করাই দেব শক্রে নে আমত নেমাত আমি তো অনুরোধ করব ও ভাইরা আমার ও দুনিয়া দার ও গতিওয়ালা ভাইরা ও চেয়ারওয়ালা ভাইরা ও সমাজপতি সমাজের প্রতিনিধি ভাইরা চেয়ার যখন আসবে ক্ষমতা চলে যাবে কিন্তু আল্লাহাকে সম্মান করবে না ক্ষমতা চলে যেতে পারে কিন্তু আল্লাহা বে ইজত করবে না আল্লাহা ওয়াদা আল্লাহা শুকর গুজার কে দিন বে করে না ঠকি গেছেন কে কে হাত গুলা একটু উঠানতো সেই জিতছেন কারা কারা আল্লাহ কবুল ফরমান হাত নামান আমার এখন সময় নাই। হাত উঠেছেন তো সবাই যারা যারা হাত উঠেছেন যখন জিতছেন আল্লাহের মেয়ামত পাইয়া এই বাদতের মধ্যে অংশগ্রহণ করার তো ভিত পাইয়া যখন জিতছেন पवित्र कलम छोट्ट दुई खाना आये करीमा तेलावी एर एक आलोचना प्रसंग तो आसिया আর একটা বাকি আছে এই আয়াতের আলোকে আল্লাহ যদি দেন আমি একটা প্রশ্নের উত্তর আপনাদেরকে নিজেরা বুদ্ধিজীবী দাবি করে কি দাবি করে বুদ্ধিজীবী আর কিছু মানুষকে নিজেরা বুদ্ধিজীবী হওয়ার কারণে বুদ্ধিজীবী হওয়ার দাবিদার হওয়ার কারণে অন্যান্য মানুষগুলাকে হেকারতের চোখে দেখে তিরসকেলে বলে দুনিয়ার সম্পর্কে আমি আপনাদেরকে আলোকে একটু বুঝাইতে চাই প্রকৃত পক্ষে বুদ্ধিজীবী কারা আয়াতের তরজুমাটা একটু শুনেন আল্লাহ মাইয়ালা ফের আল্লাহাকুল বলেন যাকে চান আল্লাফাক প্রদান করেনমত যাকে চান ও মামাই ফাকাদ উতিয়া ফাকত উ এবং যে ব্যক্তি শিকমত প্রদত্ত হয় যে ব্যক্তি হিকমত প্রদত্ত হয় যে ব্যক্তি হেকমত প্রাপ্ত হয় হলো আয়াতের স্বাভাবিক অনুবাদ এবার আমাদের বুজার বিষয় হলো এখানে একটা শব্দ আল্লাহাক আবুল আলমিন বলছেন এই শব্দটা হলো হেকমত হেকমত এবং এই হেকমতের সঙ্গে আল্লাহাকৃতের অধিক ভালাই অধিক মঙ্গল প্রাপ্ত হয় এই হেকমত জিনিসটা কি বিষয়টার উপরে আলোচনা করার জন্য কমপক্ষে আড়াই থেকে তিন ঘন্টা আলোচনা হলে তাহলে কোনোরকম বিষয়টাকে একটু খোলাসা করা যায় আসলে এই হেকমত শব্দের অর্থ কি হেকমত শব্দের আবিধানিক অর্থ জ্ঞান বা জ্ঞান বা এখানে কয়েকটা শব্দ আছে আরবি ভাষার একটা হলো এলিম আর একটা হলো আকল একটা এলিম আর আকল এখন আমরা অনেকে না বুঝিয়া এই এলিম শব্দটাকেও জ্ঞান শব্দ চীন দেশেও জ্ঞান অর্জন করো আল্লাহ আসলে হাদিস কথা ঠিক হাদিস কথা ঠিক কিন্তু রসুল আকাম সাল ইসলাম তো জ্ঞান বলেন নাই বলছেন বলছেন কি বলছেন কিন্তু আমরা তো এই তরজুবা করে কিশোর দাঁড়া জ্ঞান দ্বারা জ্ঞান দ্বারা ও ভাই সব জ্ঞান না সব জ্ঞান এলেন কিন্তু সব জ্ঞান জ্ঞানকে আকল বলা হয় আকল এই আকল দুই প্রকার এক মাস আর একলে মাস কিছু জ্ঞান আছে উন্নয়ন করার জ্ঞান জীবনকে সুসজ্জিত করার জ্ঞান আর কিছু জ্ঞান আছে তোর জীবনকে সুসজ্জিত করার জ্ঞান কবর সাজানোর সমন্বিত কবর পর্যন্ত এলেন করো সেই আল্লাহ আকবর দুনিয়ার জ্ঞান নয় লম্বা কথা আমি সেদিকে যাইতে চাইতেছি না আমি আপনাদেরকে হেকমত বোঝানি উদ্দেশ্য আরবি হাকিম অর্থাৎ চট্টগ্রামে আছে কিনা আমি না। যে মানুষটা একটু সব কাজে বুদ্ধি শুদ্ধি খাটায় কাজ করে ওই মানুষটাকে বলা হয় তুই বড় হেকমতী লোক তুই বড় হেকমতী লোক চট্টগ্রামের পরিভাষা এটা আছে কিনা আমি না। হাকিম অর্থাৎ বুদ্ধিমান এই শব্দটার বাংলা অর্থ হলো এই হাকিম শব্দটার বাংলা অর্থ বুদ্ধিজীবী আমার ভাইয়েরা দোষ এখন সংক্ষেপে আমি আপনাদেরকে এই কথাটা বুঝাবো এই বুদ্ধিজীবী যারা দাবি করতেছে দুনিয়াতে এরা প্রকৃতপক্ষে বুদ্ধিজীবী কিনা যদি হয় তো ভালো আর যদি না হয় তাহলে প্রকৃত বুদ্ধিজীবী কারা এই কথাটা বুঝার জন্য আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে আল্লাহ ফাকরুল আলমিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষগুলাকে এই পার্থিব জীবনটা পরিচালনার পরিচালনা করার জন্য মৌলিকভাবে তিনটা শক্তি দিয়েছেন কটা শক্তি তিনটা শক্তি তাফসিরের ভাষায় একটার নাম ওউতে আর নাম ওতে সাহাবিকা আর একটার নাম ওউতে গজবইয়া বাংলা ভাষায় জ্ঞান শক্তি আর কামনা শক্তি আর ক্রোধ শক্তি অর্জন করা লাগে না সেই জ্ঞান বুলাল প্রত্যেকটা মানুষকে জন্মগতভাবে দিয়া দেয় যদি আপনারা বলেন প্রার্থী জীবনের উন্নয়নের জন্য জীবনের উন্নতি করার জন্য স্কুল কলেজ মাদ্রাসায় যাইয়া জ্ঞান অর্জন করা লাগে যদি এম এ ডবল এম পাস করা লাগে দাওরা টাইটেল পাশ করা লাগে তাহলে আমি বলবো বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যারা তো দূরের কথা করলে দস্তখত শেষ হয় এমন বকলমী শিল্পপতি আমাদের দেশে হাজার হাজার আছে আছে না নাই আপনারা জানা আপনাদের জানা আছে কিনা না। আমাদের ফেরিতে এক চেয়ারম্যান আছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ভাই উপজেলা চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ঠিক মতো নামটা ছাড়া দশ নামের দস্তখতটা ছাড়া আর কিছু লিখতে জানে না আল্লাহ ফাকে দীর্ঘদিন তাকে দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করাইছে এরপরে উপজেলার চেয়ারম্যান ছিল এরপরে আবার পৌরসভার চেয়ারম্যান হয়েছে নাম দস্তখত ছাড়া আর কিছু জানে না আমি তো বলব ও বেড়া এই জীবন পরিচালনা করার জন্য পার্থিব জীবন পরিচালনা করার জন্য যেই জ্ঞানের দরকার এই জ্ঞান স্কুল কলেজ মাদ্রাসায় যাইয়া শিক্ষা গ্রহণ করা লাগে না যদি তুমি বলো যে মাদ্রাসায় যাইয়া যেই জ্ঞান অর্জন করব। আমার কিছু কিছু আমি তো বলি স্কুলে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষাও দুনিয়ার উন্নতির জন্য প্রয়োজন হয় না দুনিয়ার উন্নতির জন্য স্কুল কলেজের শিক্ষারও প্রয়োজন আমি আপনাদেরকে দৃষ্টান্ত দিতে পারবো আমার আমার এলাকার এক হাই স্কুলের প্রধান শিক্ষক এখন রিটায়ার করছে এখন শিক্ষকতা থেকে রিটায়ার করছে টাকা পয়সায় বড় অভাবে আছে উনার একটা ছাত্র মাত্র ক্লাস এক পাস করছে ক্লাস এক পাস পাশ করার পর ডাকায় বাফের ব্যবসা আছে সেই ব্যবসায় দেখাশোনা করে এই গত ঈদে যখন ওই ছেলেটা বাড়িতে এসছে রাস্তার উপরে হেড সার সাথে দেখা নিচে বসি হেড কদম বুঝি করছে অদুস্থ অভাব কদম বুঝি করে যখন উঠছে হেড সার ওই ছেলেটাকে কয়ে বাবা টাকা পয়সায় বড় অভাবে আসি যদি পারিস কিছু সহযোগিতা করিস তো দুইটা পাঁচশত টাকার নোট ওই ছেলেটা পকেটের থেকে বাড়ি হ্যাড সার বিএ বিএড পাস করালো কিন্তু দুনিয়ার উন্নতি এত বেশি করতে পারলো না যত বেশি আল্লাহ দুনিয়ার উন্নতি দিল ওই পাস করা ছেলেটাকে দেখেন তাহলে আমার ভাইরা বাংলাদেশে একজন সচিব কত বড় উচ্চ শিক্ষিত থেকে সহকারী সচিব হইয়া এরপরে আপনার জয়েন্ট সেক্রেটারি হইয়া ডিপটি সেক্রেটারি হইয়া জয়েন্ট সেক্রেটারি হইয়া এরপরে সেক্রেটারি হয় এবং প্রত্যেকটা প্রমোশনের সময় সরকারি খরচে দুই দুই মাস যে শিক্ষা এই শিক্ষায় দুনিয়ার উন্নতি দিতে পারে না মাদ্রাসা শিখি দুনিয়ার উন্নতি কামনা করিস কোন যুক্তিতে আমার বাইরে আবার আমি স্তর জ্ঞান শক্তির তিনটা স্তর কামনা শক্তির তিনটা স্তর ক্রোধ শক্তির তিনটা স্তর দরজায় মুফরিতা দরজায় মু আর বাকি গৃহীত নিন্দিত অগ্রাহ্য এখন আমাকে বুঝতে হবে এই নয়টা স্তর কি কি এই নয় স্তরের মধ্যে তিনটা স্তর যে গ্রহণযোগ্য আছে সেগুলো কি আর যে ছয়টা স্তর অগ্রাহ্য আছে সেগুলো কি আমার বাইরে দুষ্টিরের ভাষায় কৌ ক্লিয়ার যে তিনটা স্তর এর প্রথম স্তরের নাম হলো জুরবুজা প্রথম স্তরের নাম জুরবুজা এই দুর্বুজা হলো উগ্র জ্ঞানের নাম উগ্র জ্ঞান এই উগ্র জ্ঞান জ্ঞান অর্জন করতে করতে একটা মানুষ যখন জ্ঞানের উগ্র শিখরে যাইয়া পৌঁছে তখন সেই মানুষটাই কি করে ও অরা মানবীয় গবেষণার বস্তুগুলা ভাগে বিভক্ত কিছু আছে মা ফাওকাল কালাকল আর কিছু আছে মা আকল মানবীয় জ্ঞানের উর্ধ্বের বস্তু আর কিছু আছে মানবীয় জ্ঞানের আওতাধীন বস্তু অবাইরা মানবীয় জ্ঞানের ঊর্ধ্বের বস্তুগুলা নিয়ে গবেষণা করার জন্য আহকামুল হাকমিন রবুল্লা আলম নিষেধ করেছেন আল্লাহর রসুল নিষেধ করেছেন এই উগ্র জ্ঞানীর দল জ্ঞান অর্জন করতে করতে যখন উগ্রতার সীমা অতিক্রম করে ফেলে তখন মানবীয় জ্ঞানের আওতা বহির্ভূত মানবীয় জ্ঞানের উর্ধ্বের বস্তুগুলা নিয়ে গবেষণা শুরু করে আল্লাহ যদি থাকে আল্লাহ এটা কিরকম পোয়া লম্বা কীরকম মোটা কি খায় আল্লাহ বিয়ের সাদী করে না কি নাউজবিল্লাহিনে সোম্মা নাউজুবিল্লা আল্লাহ আয়াজিল্লা সম্পর্কে উচ্চ গবেষণায় লিপ্ত হইয়া যখন গবেষণা করতে করতে করতে করতে শেষ পর্যন্ত তলা পায় না শেষ পর্যন্ত কাছে পানা চান যে জ্ঞান আল্লাহের সন্তান দিতে পারে না যে জ্ঞান মালিকের সন্ধান দিতে পারে না এই জ্ঞান আমাদের দরকার আমি তো বলি ও উগ্র জ্ঞানী তোমার থেকে তোমার থেকে একটা গরু ভালো তোমার থেকে একটা ছাগল ভালো তোমার থেকে একটা মোলক ভালো তোমার থেকে একটা হাঁস ভালো ও উগ্র জ্ঞানী তোমার থেকে একটা কুকুরও ভালো একটা কুকুর একটা কুকুরও ভালো কারণ আমাদের দেশের মানুষেরা সকালবেলায় গরু ছাগল ছেড়ে দেয় এই গরু ছাগল রাস্তায় রাস্তায় মাঠে ময়দানে সারাদিন বিচরণ করার পর বিকেল বেলায় যখন ঘরে ফেরার সময় হয় মালিকের ঘরে যায় মালিকের বাড়িতে যায় একজনের গরু আরেকজনের বাড়িতে যায় না একজনের গরু আরেকজনের ঘরে যায় না আমার মা বোনেরা যে মড়ো ঘাস পালে এই মরো ঘাসগুলোকে বেলায় ছেড়ে দিলে এই মর ঘাসগুলো দিন বাড়িতে বাড়িতে বিচরণ করার পর সন্ধ্যার সময় যার মর তার খোয়ারের সামনে যায় যেই মহিলার হাঁস সেই মহিলার খোয়ারের সামনে যায় আরেকজনের বাড়িতে যায় না আরেকজনের খোয়ারের সামনে যায় না ও ভাইরা দোস্তায়াতুল হায়ানের মধ্যে আল্লাহ মাধ্যমে রহমতুল্লাহ কুকুরের মধ্যে যে একটা গুণ আছে ভালো গুণ এই গুণের কথা উল্লেখ করেছেন কুকুরের মধ্যে একটা গুণ আল্লাহু একবার কি গুণ একটা কুকুরকে যদি আপনি দু চার দিন পাঁচ দিন বাতের মার খাওয়ান বাতের মার একটু একটু খোরাক যদি দেন তো এই কুকুর কি করবে জানেন আল্লাহ একবার দিন যেখানে যাবে যান রাত্রের দশটা যখন হবে আপনার দরজায় চকিদার বনে যাবে গেউ গেউ গেউ গেউ কুয়া আপনি মালিককে জাগাইয়া দিবে গুম থেকে ও মু তুমি আমাকে একটু খাওয়ার দিছ আমি নিমখ হালালি করতেছি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি তুমি আর তোমার পরিবার আক্রান্ত হইতেছ তাড়াতাড়ি কর্তৃক শিক্ষা দেওয়া পদ্ধতিতে উত্তরে দক্ষিণে লম্বা একটা কবর খনন করিয়া এই কবরের মধ্যে উত্তর দিকে মাথা রাখিয়া চেহারাটাকে আদর্শের সাথে সম্পর্ক না থাকে রসুলের তরিকার সাথে সম্পর্ক না রাখে তোমাকে বিসমিল্লাহ মিল্লের কইয়ালা কি এত বড় বড় নুক রাখে এত বড় বড় হ্যাঁ তরিকা তো তোমার কে কবর বিসমিল্লা বলা হবে বলিয়া রাখবে কেন বিসমিল্লা আলম হনুমান বলা দরকার না তার দোকানে নাস্তা করার জন্য বৈশ একটা পরোটা চার টাকা একটা রুটি চার টাকা একটা ডাইল বাজি ছয় টাকা আট টাকা এই দুইটা রুটি বা দুইটা পরোটা নিয়ে একটা ডাইল বাজি নিয়ে তুমি যে হোটেলের মধ্যে বস এর মধ্যে রুটি খাইলা একটা গোটা আর একটা চারিবাগের এক ভাগ এক ভাগ রাখি আর বাকিটা খাইলা এই যে চারবাগের এক ভাগ রুটি আর ছয় বাগের এক ভাগ দাইলবাজি প্লেটের মধ্যে রাখি দিলা এটা কার তরিকা রসুল ইকম সাল্লাহ আসলামের তরিকা রসুল হাকম সাল্লাহামের আদর্শ না ইহুদি খ্রিস্টানের আদর্শ তরিকার বাহিরে ইসলামের কামিয়াবি নাই মুসলমানের কামিয়াবি নাই মুসলমান এবং ইসলামের সর্বস্ব কামিয়াবি রসুল আহলামের শুননতের মধ্যেই নিহিত রসুল্লাহলামের আদর্শের মধ্যেই আমার মিল্ল ইয়াহু দেওয়ার না তাহলে আমি কোনো জিন্দি দেখতে মিললের সাথে সম্পর্ক করতে মিললের সাথে সম্পর্ক করা আমার ভাইয়েরা দোষ এক নম্বর এইটার নাম হলো জাহেল তথা মুরুক্ষতা জ্ঞানের নিম্ন স্তর যেটা সেটার নাম হলো কি তথা মুরুক্ষতা এমনি মুরুক্ষতা বললে তো আমরা সবাই বুঝি যে মুরুক্ষতা কাকে বলে নাম দস্তগত করতে না জানা চিঠি পত্র লিখতে না পারা পড়তে না পারা পেপার পত্রিকা পড়তে না পারা এই গোলাম কর্মচারী মুনিবের হুকুম পালন করার জন্য যেই জ্ঞানের দরকার মুনিবের হুকুম পালন করার জন্য যেই জ্ঞানের দরকার সেই জ্ঞান না থাকা মুরুক্ষতা এই জন্য দিতেছি না একটা কথা আমাকে বলেন সারা দুনিয়ার মানুষ সে মানবে অথবা মানবে না কিন্তু সারা দুনিয়ার মানুষ আল্লাহ গোলাম কিনা না সন্দেহ আছে সারা দুনিয়ার মানুষ আল্লাহ গোলাম না আল্লাহ আমি তৈরি করেছি আমার গোলামী করার জন্য এখন আল্লাহ গোলামী সমূহের মধ্যে সবচেয়ে বড় গোলামি হইল ফাঁসুয়্ত নামাজ সবচেয়ে বড় গোলামি কি নামাজ এই ফাঁসুয় নামাজ আদায় করার জন্য সে প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার উপরে গোসল ফরজ হওয়া একান্ত স্বাভাবিক যেই সমস্ত মুসলমান নারী পুরুষের উপরে গোসল ফরজ হয় যতক্ষণ পর্যন্ত এই ফরজ গোসল আদায় করবে না ততক্ষণ পর্যন্ত নামাজ পড়লে নামাজ হবে তাহলে এই ফরোজ ঘোষণ আদায় করতে হলে রসুল আক্রম সালামের তরী কি की फरज गोसल आदाय करते गोसलर मध्य क्याज आई फरजगुल्पर्के गोसलर मध्य जीटा फरज आई तीनटा फरज हाँ जानते है ये तीनटा फरज गोसल मध्य आदाय करते तब जैया गोसलब शरील पाक नाम पढ़ले नाम आल्ला पाकर गोलमी होता मानुष बीए पास कर एम ए पास करक्सफोर्ड थरेट डिग्री नहीं एफ सी पी एस आर एफ आर सी एस पास करर पर मानुष्टा गोसलर मध्य क्य फरज ना जाने जदि तरह से গোসলের তিনটা জানা থাকে নামাজের ভিতরে বাহিরে ফরুখ মুখান না গোলামী করার জ্ঞান আমাদেরকে আমরা আল্লাহ গোলামি করতে পারি এই তিনটা শক্তি, প্রত্যেকটার যে দরজায় মত মিডিয়াম স্তর আছে মিডিয়াম স্তরের মধ্যে একটা হলো এলম আর একটা হলো সুজাহাত আর একটা হলো দরজায় মতোটা এই তিনটার সমন্বিত নাম হলো হেকম হাতে জানা করে সার্বক্ষণিক বেগানা মহিলাদের সাথে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না ও বেহরা যার মধ্যে সুজা নাই জিহাদ ইসলামের কথা শুনলে তরফর করে কাঁপে এই লোক কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না কারণ এই তিনটা গুণ তার কাছে থাকতে হবে হাকিম হইতে হলে বুদ্ধিজীবী হতে হলে আল্লাহ এই জন্য এই তিনটা গুণ তার মধ্যে আছে কি নাই প্রামের করেছেন সমস্ত হেকমত সমস্ত জ্ঞান সমস্ত বুদ্ধির জ্বর শিকর মূল হইলো আল্লাহের ডর আল্লাহের ডর যদি কারো অন্তরে ঢুকে চোখে দিয়া প্রকাশ পায় কানে দিয়া প্রকাশ পায় হাতে দিয়া প্রকাশ পায় বোঝা যায় এই মানুষটার অন্তরে আল্লাহের ডর আছে প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ হাট হাজারি চট্টগ্রাম